শুরা অলমায় রহমান রহীম আল্লাহ মান এনেছ তোমরা ওয়াদাসমূহ পূরণ কর মনে দেখো। তোমাদের জন্য চারপা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে তবে সেসব জন্তু ছাড়া যা বিবরণ সহ একটু পরেই তোমাদের পড়ে শোনানো হচ্ছে এহরাম বাঁধা অবস্থায় কিন্তু এসব হালাল জন্তু শিকার করা বৈধ মনে করোনা হ্যাঁ আল্লাহ তারা যা চান সে আদেশই তিনি জারি করেন হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহ তালার নিদর্শনসমূহের অসম্মান করোনা সম্মানিত মাসগুলোকেও যুদ্ধবিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিয় না আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসাবে পট্টি বেঁধে দেওয়া হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওনা দিয়েছে তাদের তোমরা অসম্মান করো না তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন তোমরা শিকার করতে পারো বিশেষ কোন একটি সম্প্রদায়ের বিদ্বেষ এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তালার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল যেন তোমাদের কোন রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে তোমরা শুধু নিক কাজ হত্যা কোয়ার একে অপরের সহযোগিতা করো একে অপরের সহযোগিতা করোনা সর্বাবস্থাই আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহ তালা পাপের দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর عن لي فم الميت Thank you. জন্তু রক্ত সুয়ের গোস্ত ও যে আল্লাহ আল্লাতাল ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা সবই তোমাদের উপর হারাম করা হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে মরা আঘাত খেয়ে মরা উপর থেকে পড়ে মরা সিংয়ের আঘাতে মরা হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্য হারাম তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয় পূজার বেদিতে বলি দেওয়া জন্তুও হারাম লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম এর সবকটাই হচ্ছে বড় বড় গুনার কাজ আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো না বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার প্রতিশ্রুতর নিয়ামত আমি পূর্ণ করে দিলাম তোমাদের জন্য জীবনের ব্যবস্থা হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম হারামের ব্যাপারে মনে রেখ যদি কোনো ব্যক্তি ক্ষুধা তাড়নায় হারাম খেতে বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায় তার ব্যাপারটা আলাদা অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু তারা তোমার কাছ থেকে জানতে চাইবে কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে তুমি তাদের বলো সব ধরনের পাকসাক বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং সেসব শিকারী জন্তু ও পাখির ধরে আনা জন্তু ও পাখিও তোমরা খাও যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহ তালা তোমাদের শিক্ষা দিয়েছিলেন তবে এর উপর অবশ্যই আল্লাহ তালা নাম নেবে তোমরা আল্লাহতালাকে ভয় কর আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী وإِنَّ لَنَا كُتُبًا قَيِّمًا لِلَّذِينَ أُوتُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ مَا wanna well, আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হল যাদের উপর আল্লাহর কেতাব নাজিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল চরিত্রের সংরক্ষিত দুর্গীয় অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কেতাব দেওয়া হয়েছিল যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দেবে সেসব আহলে কেতাব সতীসাধ্য নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে কামনা চরিতার্থ করে কিংবা গোপন অভিশারী উপপত্নী বানিয়ে নয় যে কেউই ইমান অস্বীকার করবে তার জীবনে সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন ku aydi ku i la fi siang ta bi si kua auu la wah ইমানদার ব্যক্তিরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরো মুখমন্ডল ও কোনই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে অতপর তোমাদের মাথা মসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুইয়ে নেবে কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায় তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী সম্ভব করে থাকো তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন আর যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে করে নাও। আর তায়ামের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমন্ডল ও হাত মাসে করে নেবে মূলত আল্লাহ তালা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত পূর্ণ করে দিতে চান যাতে করে তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় করতে পারো অলক What the... তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামত সমূহ তোমরা স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও ভুলে যেও না যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে হে আমাদের মালিক আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো। অবশ্যই আল্লাহ আল্লাহতালা তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত আছেন হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থেক মনে রাখবে বিশেষ কোন সম্প্রদায়ের দুশ্মনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে এর ফলে তোমরা ন্যায় ও ইনসাফের পথ থেকে সরে আসবে তোমরা ইনসাফ করো কারণ এ কাজটি আল্লাহতালাকে ভয় করে চলার অধিক নিকটতর তোমরা আল্লাহ তালাকে ভয় করো, অবশ্যই আল্লাহতালা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকে ভাল রয়েছেন War-dung وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَحِيمِ أعيديهم منكم واتقوا الله ইমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তাদের সবাইকে এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য বিশেষ ক্ষমা ও পুরস্কার রয়েছে অপরদিকে যারা কুফরি করছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা সবাই হচ্ছে জাহান নামের অধিবাসী হে ইমানদার ব্যক্তিরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত উঠাতে উদ্যত হয়েছিল তখন আল্লাহ তালা তাদের সে হাত তোমাদের উপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন অতপর তোমরা তালাকে ভয় করো, মোমেনদের তো আল্লাহতালার উপরই ভরসা করা উচিত আল্লাহ তালা বনি ইসরায়েলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন অতপর আমি কাজের জন্য তাদের মধ্যে থেকে বারো জন সর্দার নিযুক্ত করলাম আল্লাহ তালা তাদের বললেন অবশ্যই আমি তোমাদের সাথে আছি তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আমার রসুলদের উপর ইমান আনো এবং দিনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করি আল্লাহকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো তাহলে অবশ্যই আমি তোমাদের গুণাসমূহ মোচন করে দেব এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয় এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে la وَلَا تَتَّخِذُوا الْعُتَقَ قُرًى عَالِمًا خَالِدِينَ مِنَ النُّجُومِ إِنَّا خَلَقْنَا لَهُمْ مِنْهُمْ, إلا قليلا منهم अंगीकार भंग करारण अभिशाप नाजिल करा आल्लर कलम निर्दिष्ट अर्थत कर दी हे दायतर जा शा दे अधिकांश कथाई भूले गत तुम्हें देखते पा तमान्य अंश छड़ा अधिकांश मानस ही आल्लर सातकता অতএব তুমি তাদের ক্ষমা করে দাও যথাসম্ভব তুমি তাদের সংশ্ল এড়িয়ে চল অবশ্যই আল্লাহ তালা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন أنَسُوح ظَّم مِمْ مَذُب ق بِه فَأَرَين بَينَمودعَدَ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللَّهُ بِمَا كَانُوا يَصْنَعُونَ يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولٍ كثيرا مما كنتم تخفون من الكتاب قد جاءكم رسولنا كثيرا مما كنتم تخفون من الفتاب ويعفو عن كثير قد جاءكم نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক অতঃপর এরাও সে অঙ্গীকার সম্পর্কিত অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করানো হয়েছিল সুতরাং আমিও তাদের পরস্পরের মধ্যে কেয়ামত পর্যন্ত এক স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম অচিরেই আল্লাহ তালা তাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত হে আহলে কেতাবরা তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল এসেছে আগের কেতাব যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছু সে যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা এবং সুস্পষ্ট কেতাবও এসে হাজির হয়েছে যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এই কেতাব দ্বারা আল্লাহ তারা তার শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন অতঃপর তিনি তার তাঁর ক্রমে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনেন আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন قل فمن يملك من الله شيئا إن أراد أن يملك المسيح ابن مرحبا أَلَمْ نَجْعَلْ لَهُ I don't know. मसीहर मसीह, गोटा विश्वरांस करते आकाशमाला भूमंडल और मध्यवर्ती स्थान जा सार्वभौमत এককভাবে আল্লাহ নির্দিষ্ট তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আল্লাহ সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান ইহুদি ও বলে। আমরা আল্লাহ সন্তান এবং তার প্রিয় পাত্র তুমি তাদের বলো তাহলে তিনি কেন তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন মূলত তোমরা সবাই হচ্ছ আল্লাহ সৃষ্টি করা কতিপয় মানুষ আল্লাহ তার বান্দাদের যাকে ইচ্ছা ক্ষমা করে দেন আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সব কিছুর একক মালিকানা আল্লাহ আল্লাতালার জন্যই নির্দিষ্ট সব কিছুকে তাঁর দিকেই ফিরে যেতে হবে وإن قام কিতাবরা রসুলদের আগমন ধারার উপরই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে সে তোমাদের জন্য আমার কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করছে যাতে করে তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে একথা বলতে না পারো যে কই আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান নামের সতর্ককারী হিসেবে কেউ তো আগমন করেনি আজ সত্যি সত্যিই তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রসুল এসে গেছে বস্তুত আল্লাহ আল্লাহতালা সর্ববিষয়ে শক্তিমান স্মরণ করো যখন মুসাতা জাতিকে বলেছিল হি আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহ তালা তোমাদের উপর যে নিয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন তিনি তোমাদের এ জমিনের শাসনকর্তা বানিয়েছেন এ ছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা এ বিশ্ব জগতে এর আগে তিনি আর কাউকে দান করেননি يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدْسَةَ الَّتِي كَسَبَ اللَّهُ لَكُمْ হে আমার জাতি আল্লাহ তালা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং এ অগ্রাভিযানে কখনো পশ্চাদপসরণ করো না তারপরেও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে আমরা কিভাবে সেই জনপদে প্রবেশ করব সেখানে তো এক দুর্দণ্ড প্রতাপশালী সম্প্রদায় রয়েছে তারা সেখান থেকে বেরিয়ে না এলে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই প্রবেশ করব যারা আল্লাহ আল্লাহতলাকে ভয় করছিল তাদের এমন দুজন লোক যাদের উপর আল্লাহতলা অনুগ্রহ করেছিলেন এগিয়ে সে বলল তোমরা সদর দরজা দিয়েই তাদের জনপদে প্রবেশ করো আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে তোমরা যদি সত্যিকার অর্থে মোমেন হও তাহলে আল্লাহর ওপরই ভরসা করো তারা আরো বলল হে মুসা সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থায় সেখানে প্রবেশ করব না তুমি বরং যাও তুমি ও তোমার মালিক উভয় মিলে যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম তাদের কথা শুনে মুসা বলল হে আমার মালিক তুমি তো জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো ওপর আমার আধিপত্য চলে না অতএব আমাদের মাঝে ও এই নফরমান লোকদের মাঝে তুমি মীমাংসা করে দাও 119. فلا تأسى على القوم الفاتقين 110. واتلوا عليه النبى أبني آدم بالحق إذ فتقبل من أحد ما তুলে <tú léni> tam ba বললেন হ্যাঁ তাই হবে আগামী ৪০ বছর পর্যন্ত সে জনপদ তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হল এ সময় তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে এদিক সেদিক ঘুরে বেড়াবে সুতরাং তুমি এই নাফরমান লোকদের উপর কখন দুঃখ করো হে মোহাম্মদ তুমি এদের কাছে আদমে দুই পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দাও গল্পটি ছিল যখন তারা দুজনই আল্লাহর নামে কোরবানি পেশ করলো। তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হল আর একজনের কাছ থেকে তা কবুল করা হল না যার কোরবানি কবুল করা হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব যার কোরবানি কবুল করা হল সে বলল আল্লাহতালা তো শুধু পরেশগার লোকদের কাছ থেকে কোরবানি কবুল করেন হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়িয়ে দেব না কেননা আমি সৃষ্টিকূরের মালিককে ভয় করি আমি বরং চাইব তুমি আমার গুনা ও তোমার গুণাহের বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও এবং এভাবেই তুমি জাহান নামের অধিবাসী হয়ে পড়ো মূলত এ হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল অতপর সে তাকে খুন করেই ফেলল এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল অতপর আল্লা তালা একটি কাক পাঠালেন কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগল উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে এটা দেখে সে নিজে নিজে বলতে লাগল হায় আমি তো এই কাকটি চাইতেও অক্ষম হয়ে পড়েছি আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না অতপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হল I ka kata চাই Thank পরবর্তীকালে এ ঘটনার কারণেই আমি বনি ইসরাইলদের জন্য এই বিধান জারি করলাম যে কোন মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি বিধান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করল আবার এমনিভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল এদের কাছে আমার রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল তারপরেও এদের অধিকাংশ লোক জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবে থেকে গেল ইন পিল قِيلَهُ أُنتَ قَائِدُهُم أُنتَ قَائِدُهُم corazón ni de আল্লাহতালা ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে এই যে তাদের হত্যা করা হবে কিংবা তাদের বিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে এই অপমানজনক শাস্তি তাদের দুনিয়ার জীবনের জন্য তাছাড়া পরকালে তাদের জন্য ভয়াবহ আজাপ তো রয়েছেই তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা তবা করেছে তোমরা জেনে দেখো আল্লাহতালা একান্ত ক্ষমাশীল ও পরম করুণাময় হে মানুষ তোমরা যারা ইমান এনেছ আল্লা ভয় করো এবং তার দিকে ধাবিত হওয়ার জন্য উপায় খুঁজতে থাকো তার বিশেষ একটা উপায় হচ্ছে তোমরা আল্লাহর পথে জেহাদ করো সম্ভবত তোমরা সফলকাম হতে পারবে আর যারা ইমান আনতে অস্বীকার করেছে কেয়ামতের দিন পৃথিবীর সমুদায় ধন দৌলত যদি তাদের করায়ত্ত থাকে তার সাথে আরও যদি সম সম্পদ তাদের কাছে থাকে यह सम्प मुक्तिपण हिसम दिन जहां नाम आजबी मुक्ति पे चाय सम्भवर किद ग्रहण तरफ से कठोर आजब निर्धारित তারা সেদিন দোজখের আজাব থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু কোন অবস্থায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না তাদের জন্য স্থায়ী আজাব নির্দিষ্ট হয়ে আছে পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে তাদের হাত দুটো কেটে ফেলো। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড আল্লাহ আল্লাহতালা মহা শক্তিশালী ও প্রবল প্রজ্ঞাময় হ্যাঁ যে ব্যক্তি এ জঘন্য জুলুম করার পর আল্লাহতালার কাছে তওবা করবে এবং মিজের সংশোধন করে নেবে অবশ্যই আল্লাহ তালা তা তবা কবুল করবেন আল্লাহ নিঃসন্দেহে বড় ক্ষমাশীল ও দয়াময় তুমি কি একথা জানো না এই আকাশমণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র তালার জন্য তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন क्योंकि सबकिचुर एकक क्षमता I wow. mean, al ফিল হেরাসুল যারা দ্রুত গতিতে কুফরির পথে ধাবিত হচ্ছে তারা যেন তোমাকে দুঃখ না দেয় এরা সে দলের লোক যারা মুখে মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ইমান আনে নি আর তাদের ব্যাপারও নয় যারা ইহুদি তারা মিথ্যা কথা শোনার জন্য সদা কান খাড়া করে রাখে এবং তাদের বন্ধু সম্প্রদায়ের সব লোক কখনো তোমার কাছে আসেনি এরা সেই অপর সম্প্রদায়টির জন্যই নিজেদের কান খাড়া করে রাখে আল্লাহর কেতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও এরা তা বিকৃত করে বেড়ায় এবং অন্যদের কাছে এরা বলে হ্যাঁ যদি এ ধরনের কোন বিধান তোমাদের দেওয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো আর সে ধরনের কিছু না দেওয়া হলে তোমরা তা থেকে সতর্ক থেক আসলে আল্লাহ আল্লাহতালা যার পথচ্যুতি চান তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য তুমি তো কিছুই করতে পারো না এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক আল্লাহ তালা কখনো যাদের অন্তরগুলোকে পাক সাফ করার এরাদা পোষণ করেন না তাদের জন্য পৃথিবীতে যেমনি রয়েছে অপমান ও লাঞ্ছনা পরকালেও তেমনি তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ আজাদ سماعون للكذب أجلون للسحر وإن أكنت تحقون كيف يحكمونك وعين যে চরিত্র হচ্ছে এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত তেমনি এরা হারামেও অতএব এরা যদি কখনো বিচার নিয়ে তোমার কাছে আসে তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা করো যদি তুমি তাদের ফিরিয়ে দাও তাহলে নিশ্চিত থাকো এরা তোমার করতে পারবে না। তবে যদি তুমি তাদের বিচার ফাইসলা করতে চাও তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে নিঃসন্দেহে আল্লাহলা ন্যায় বিচারকদের ভালোবাসেন এসব লোক কিভাবে তোমার কাছে বিচারের ভার নিয়ে হাজির হবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে তাতেও তো বিচার আচার সংক্রান্ত আল্লাহর বিধান আছে তুমি যা কিছুই করো না কেন একটু পরেই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এরা আসলে ইমানদারি নয় সন্দেহে আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি তাতে তাদের জন্য পথ নির্দেশ ও আলোকবর্তিকা বর্তমান ছিল আমার নবীরা যারা আমার বিধানেরই অনুবর্তন করত ইহুদি জাতিকে এ হৃদায়ত মোতাবেকই আইনকানুন প্রদান করত নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সলা করত কেন নবীর পর আল্লাহর কেতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেওয়া হয়েছিল তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে ভাবে ভয় কর আর আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সলা করে না তারাই হচ্ছে কাফের مَن دَخَلَ فِيهِ আমি তাদের জন্য বিধান করেছিলাম যে তাদের বদলে জান। চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত হয় অবশ্য বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায় তাহলে তা তার নিজের গুণাখাতার জন্য কাফারা হিসেবে গুণ্য হবে আর যারাই আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে জালেম। এ ক্রমু ধারায় অতপর আমি মারিয়াম পুত্র ঈশা পাঠিয়েছি সে সময় আগে থেকে তাও যা কিছু অবশিষ্ট ছিল সে ছিল তার সত্যতা স্বীকারী আর আমি তাকে ইনজিল দান করেছি তাতে ছিল হেদায়েত ও দূর তখন তাওরাতে যা কিছু তার কাছে বর্তমান ছিল ইনজিল কিতাব তার সত্যতা স্বীকার করেছে তদুপরি ू लोकर पथनिरदेशदेश मजूदी उचित आल्ला जािल कर विचार फैसला क्यों जल्ला नाजिल कर आईने भित विचार करना त করিম বই মিন গীতা সমুহ মিননা গীস কু বৈন হিম تَنفَعُ أَنفُهُمْ وَلَا تَنفَعُ أَنفُهُمْ وَر جَعََّ مِ قُم شِرعَ سَمِه وَلَ قَيْرًا إِلَّا اللَّهَ مَوْلَاكُمْ جَمِيعًا تَنَبَّأُكُمْ بِمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ मजूद रही सत्यता स्वीकार कर हिफाजत कार्य बटे सूतरा आल्लास विधि विधान नाजिल करसला करो और ये विचार समय तुम निजे जा सत्य दिन एस ख्यालखुशी अनुसरण करा तुम सम्प्रदायर शरियत निर्धारण चाहले तुम्हें सबा एक बनते जा भित्व जाचाई कर सबागिता करो क्यों अल्लाह तला दिखे तुम्हारे सकल प्रत्यवर्तन स्थल এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে অতপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দেবেন 129. وإن كثيرا من الناس لفاسقون 120. مَنْ جَاءَ بِالْآتِي يَبْصُرُ وَتَنَزَّلَ مِنَ اللَّهِ مَا ya षड़ी सतर्क जाला तुम्हारे नाजिल कर विषय जाना कमाय फिलते अतपर तुम फैसला जो मुख फिर नए जिन्हे তাদের নিজেদেরই কোনো গুণাহের জন্য তাদের কোনো রকম মুসিবতে ফেলতে চান কেন না মানুষের মাঝে অধিকাংশই হচ্ছে অবাধ্য তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে অথচ যারা আল্লাতে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তালা চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে হে ইমানদার লোকেরা তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না কেননা এরা নিজেরা সময় একে অপরের বন্ধু तोम क्यों जो कौ के बंधु बनता से तलभुक्त हो जाए अल्लाह तला कालेम सम्प्रदाय के हिदायत दान कर হ্যাঁ <laughs> আমান হানান naa তাদের অন্তরে মুনাফেকির ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে হচ্ছে যে আমাদের আশঙ্কা কোনো এসে আপত্তি হবে পরে হয়তো আল্লাহ তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন তখন তা দেখে এ লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হবে তখন এমানদার লোকেরা বলবে এরাই কি ছিল সেসব মানুষ যারা আল্লাহ আল্লাহতালার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে এই আচরণের ফলে তাদের কার্যকলাপি বিনষ্ট হয়ে গেল ফলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল হে মানুষ তোমরা যারা আল্লাহর উপর ইমান এনেছো তোমাদের মধ্যে কোন লোক যদি নিজের দিন ইসলাম থেকে মোরতাদ হয়ে ফিরে আসে তাতে আল্লাহ আল্লাহতালার কোনো ক্ষতি নেই তবে আল্লাহতালা অচেরেই এমন এক সম্প্রদায়ের উত্থান ঘটাবেন যাদের তিনি ভালোবাসবেন তারাও তাকে ভালোবাসবে তারা হবে মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর তারা আল্লাহর পথে সংগ্রাম করবে কোন নিন্দুকের নিন্দার পর তারা করবে না মূলত এ হচ্ছে আল্লাহর একটি অনুগ্রহ যাকে চান তাকেই তিনি তা দান করেন আল্লাহ আল্লাহতালা প্রাচুর্যময় ও প্রজ্ঞার আধার তোমাদের একমাত্র পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ আল্লাহতালা তার রসুল এবং সেসব ইমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি আল্লাহতালার সামনে যারা সদা অবনমিত থাকে আর যে ব্যক্তি আল্লাহ তালা তার রসুল ও ইমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে তারা যেন জেনে রাখে মাত্র আল্লাহ তালার দলটি বিজয়ী হবে أَمْ لِيَأْ وَتَكُنْ يبن مَن ديتُ إلى قنانت تخوان دوح وحجون ذلك بأن قوم ذلايا হ্যাঁ <laughs> আগে যাদের আল্লাহতালার কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রুপ ও খেল খেলতামাশার বস্তুতে পরিণত করে রেখেছে তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিয়েও না যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ আল্লাহতালাকে বন্ধু বানাও এবং তাঁকেই ভয় করো যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয় এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না হেরাসুল তুমি এদের বলো তোমরা যে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ তার কারণ এই যে আমরা উপর এনেছি। এবং আমাদের উপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করেছি আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছে গুণাগার হেরাসুল তুমি বলো আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছ থেকে সবচাইতে নিকৃষ্ট পুরস্কার কে পাবে से लोक हर ओर आल्ला तला अभिशापी जर ओपर आल्लर क्रोध रही जर कि लोक केानर कि सुरत कर आनुगत्य स्वीकार करोक परकाले जर अवस्थान है अत्यंत निकृष्ट दुनियाते सरल पथ बहु दूरे विच्युत हो पड़े ता जो तुम सामने आसे तक इमान एने আসলে তারা তোমার কাছে কুফরি নিয়েই প্রবেশ করছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে তারা মনের ভেতর যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ সে ব্যাপারে পূর্ণ ওয়াকে ভাল রয়েছেন لَئِن سَمَعَكَ لَنِى سَمَاءٌ يَصْنَعُونَ وَقَالَتِ الَّذِينَ يُغُدِّي يَدُ اللهِ مَغْلُولًا وَلَنِى بني هذا كَوْنِيَ أَنَا أُكْفَى गुना कत भलोता पंडित व्यक्ति पापर कथा हाराम माल भोग करके बरत रखत कारण एरा, एरा जाग्रह कर जघन्न्य आल्ला डानर हाथ पा बाधा पड़े ग আসলে তাদের নিজেদের হাতি বাঁধা পড়ে গেছে আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের উপর আল্লাহ অভিশাপ নাজিল করা হয়েছে আল্লাহর তো দুনিয়া আখিরাতের উভয় হাতি মুক্ত যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন প্রকৃত ঘটনা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দিয়েছে এই আচরণের ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ তখনই তা নিভিয়ে দিয়েছেন তারা বারবার এ জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে আসলে আল্লাহ আল্লাহতালা বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেই ভালোবাসেন না فَهُولًا كَطَانَ نُحُمْ سَنِيَ آنَثِ ذُ آمُر تَنزِلُ الْإِنْجِيلُ أَمَّا أُنْزِلَ إِلَيْنَا مِن رَّبِّهِ لَا نَكْذِبُ مِن فَوْقِهِ وَمِن تَحْتِهِ যদি আহলে কেতাবরা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত তবে অবশ্যই আমি তাদের গুনাকাতা মুছে দিতাম এবং তাদের আমি নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম যদি তারা তাওরাত ও ইনজিল তথা তার বিধান প্রতিষ্ঠা করত আর যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তার উপর প্রতিষ্ঠিত থাকত তাহলে তারা রিজেক্ট পেত তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে তাদের মধ্যে অবশ্য একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মফল খুবই নিকৃষ্ট يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت والله يعصمك من الناس إن الله لا يهدي কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন নিশ্চয়ই আল্লাহ কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না তুমি তাদের বলো হে আহলি কেতাবরা যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে तत मत तुम्हरा नहीं तुम्हार मालिकर जा नाजिल ही सीमा लंघनिड़े सूतरा तुम एक काफे सम्प्रदायर मोटे अफसोस करा निश्चय इहुदी सबी ख्रीसान जे क्यों ही अल्लाह तलाचार दिन ईमान आन এবং সৎকর্ম করবে তাদের কোন ভয় নেই পরকালেও তাদের কোন দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না بما في ما يعمدون ইসরায়েলের কাছ থেকে আমি আনুগত্যের অঙ্গীকার আলায় করে নিয়েছিলাম এবং সে মোতাবেক আমি তাদের কাছে রসুলদের প্রেরণ করেছিলাম কিন্তু যখনই কোনো রসুল তাদের কাছে এমন কোনো বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের পছন্দশী ছিল না তখনই তারা এই রসুলদের একদলকে মিথ্যাবাদী বলেছে আরেক দলকে তারা হত্যা করেছে তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের উপর কোন বিপর্যয় আসবে না তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল তারপরেও আল্লাহতাল তাদের প্রতি ক্ষমা পরবশ হলেন তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল তারা যা কিছু করেছে আল্লাহ তালা তা পর্যবেক্ষণ করছেন নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা কথা বলেছে আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র মসিহ অথচ মসিহ নিজেই কথা বলেছে যে হে বনি ইসরা তোমরা এক আল্লাহর এবাদত করো যিনি আমারও মালিক তোমাদের মালিক মূলত যে কেউই আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ আল্লাহতালা তার উপর জান্নাত হারাম করে দেবেন আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না أَنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَوْفِرُونَ مَنْ وَعْقُ رُوحِي फरी तीनजर मध्य तृतये आल्ला अथच एक आल्लाई तरफ अलिक कथाता फिर ना आसे तब तरह माजे जरा एक कूफरि तरह अवश्य कठिन यायक आजाबे आल्ला अबा करबा क्षमा प्रार्थना करा आल्ला बड़ी क्षमाशील और दयामय মারিয়াম পুত্র মাসিহ তো রসুল ছাড়া কিছুই ছিল না তার আগেও তার মতো অনেক রসুল গত হয়েছে তার মা ছিল এক সত্য নিষ্ঠ মহিলা তারা মা ও ছেলে উভয়ই আর দুদশটি মানুষের মতো করেই খাবার খেত তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি তুমি দেখো কিভাবে তারা সত্য বিমুখ হয়ে যাচ্ছে a আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর এবাদাত করছ যা তোমাদের কোন ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা নেই প্রকৃতপক্ষে আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন তুমি বলো হে আহলে কেতাবরা তোমরা কখনো নিজেদের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করোনা মসিহের ব্যাপারে তোমরা যেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো যারা তোমাদের আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গোমরাহ করে দিয়েছে আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বনি ইসরায়েলদের আরও যারা মসিহের ব্যাপারে আল্লাহর এ ঘোষণা অস্বীকার করেছে তাদের উপর দাউদ ও মরিয়াম পুত্র ঈশার মুখ থেকে অভিশাপ দেওয়া হয়েছে কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ইমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে বেশি আগ্রহী অবশ্য তারা নিজেরা যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট আল্লাহ আল্লাহতালা তাদের উপর ক্রধান্বিত হয়েছেন এ লোকেরা চিরকাল আজাবেই নিমজ্জিত থাকবে তারা যদি সত্যি আল্লাহতালা তার নবী ও তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ইমান আনত তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না কিন্তু তারা তো অধিকাংশই হচ্ছে গুণাগার সদ্য সদ্দিন নদী হুদীন والذين آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا ইন অবশ্যই তোমরা ইমানদারদের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদি ও মোশ্রেফ বেশি কঠোর দেখতে পাবে অপরদিকে মোমেনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে আমরা খ্রিস্টান এটা এই কারণে যে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার সংসারবিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল আর এ ব্যক্তিরা সাধারণত অহংকার করে না পুনি চর আনুম চুমিন পুমিন চর রসুলের ওপর যা কিছু নাজিল করা হয়েছে তা যখন এরা শোনে তখন সত্য চেনার কারণে তুমি এদের অনেকের চোখকেই দেখতে পাবে অশ্রু সজল নিবেদিত হয়ে তারা বলে ওঠে হি আমাদের মালিক আমরা ইমান এনেছি তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্য দাতাদের দলে লিখে নাও বিশেষ করে আমরা যখন এই প্রত্যাশা করি যে আমাদের মালিক আমাদের সৎ কর্মশীলদের দলভুক্ত করে দেবেন তখন আল্লাহ তালা ও তার কাছ থেকে আমাদের কাছে যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ইমান আনব না কেন অতপর তাদের উক্তির কারণে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়ে পরকালে তাদের এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে অমীয় ধারা প্রবাহমান থাকবে সেখানে তারা হবে চিরস্থায়ী আর এটা হচ্ছে নেকর লোকদের যথার্থ পুরস্কার অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলো অস্বীকার করেছে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা সবাই হবে জাহান নামের অধিবাসী Hola فمن لم يجد فصيام ثلاثة أيام আল্লাহলা তোমাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন তোমরা সেগুলো নিজেদের জন্য আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র রেজেক দান করেছেন তোমরা তা খাও এবং ব্যাপারে সে আল্লাহ তালার সীমারেখাকে ভয় করছ আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না কিন্তু যে শপথ তোমরা জেনে বুঝে করো তার ব্যাপারে আল্লাহ আল্লাহলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন এবং তার কাফফারা হচ্ছে জন গরিব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো কিংবা দশজন মিসকিনকে পোশাক দান করা অথবা একজন কৃতদাস মুক্ত করে দেয়া যে ব্যক্তি এর কোনটাই পাবে না फफर तीन दिन रोजा रखा शपथरा तुम शपथसम ए आयत समूह तुम्हारे विशद भाव बर्णना करें जो करे तुम्हारा कृतज्ञता ज्ञापन करते हे मानूष तुम्हारा जरा इमान तुम्हारा जिन्हे रेखो मद जुआ पूजार बेदी ও ভাগ্য নির্ণায়ক সর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় এবং এভাবে এ চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তারা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে তোমরা কি এ থেকে ফিরে আসবে না সর্ববিষয়ে আল্লাহর আনুগত্য করুগত্য কর তার রসুলের মদ ও জুয়ার ব্যাপারে সতর্ক থেক আর তোমরা যদি রসুলের নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে এ নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্য তাদের উপর কোন নেই হ্যাঁ ভবিষ্যতে যদি তারা সাবধান থাকে আল্লাহর উপর ইমান আনে এবং নেক আমল করে অতঃপর আল্লাহ তালার নিষেধ থেকে তারা সতর্ক থাকে একইভাবে যতক্ষণ পর্যন্ত তারা ইমান আনবে ও নেক আমল করবে সর্বদা আল্লাহকে ভয় করবে ও সতার নীতি অবলম্বন করতে থাকবে আল্লাহ আল্লাহতালা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন কেননা আল্লাহতালা সৎ কর্মশীল মানুষদের ভালোবাসেন হে ইমানদার লোকেরা এহরাম বাঁধা অবস্থায় আল্লাহ তালা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্ষা দ্বারা ধরতে পারো এর উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহ আল্লাহতালা একথা ভালো করে জেনে নিতে পারেন যে কে তাকে না দেখে ভয় করে সুতরাং এর পরেও যদি কেউ সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে ইমানদার ব্যক্তিরা এহরাম বাঁধা অবস্থায় কখনো শিকার হত্যা করো না যদি তোমাদের কেউ এ অবস্থায় জেনে বুঝে কোনো শিকারী জন্তু হত্যা করে তার জন্য এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমান পর্যায়ে একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে যার ফায়সলা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি কিংবা তার জন্য কাফফারা হবে কয়েকজন গরিব মিসকিনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোজা রাখা যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয় এই নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহতালা তা মাফ করে দিয়েছেন কিন্তু এরপর যদি কেউ এর পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহতালা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন আর আল্লাহ পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান Uh-huh. তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং তার খাবার হচ্ছে তোমাদের জন্য ও সমুদ্রের পর্যটকদের জন্য উৎকৃষ্ট সম্পদ মনে রাখতে যতক্ষণ পর্যন্ত তোমরা এহরাম বাঁধা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকারই তোমাদের জন্য হারাম থাকবে তোমরা ভয় করো আল্লাহ তালাকে যার সমীপে তোমাদের সবাইকে জড়ও করা হবে আল্লাহ আল্লাহতালা খানায় কাবাকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য ভিত্তি হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন একইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসগুলোকে কোরবানির জন্তুগুলোকে এবং এ উদ্দেশ্যে বিশেষ পট্টি বাঁধা জন্তুগুলোকে এসব বিধান এজন্যই দেয়া হয়েছে যাতে করে তোমরা এ কথা জেনে নিতে পারো যে আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ আল্লাহতালা তার সবই জানেন আর নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয় সর্বজ্ঞ তোমরা জেনে রাখো আল্লাহ আল্লাহতালা শাস্তি দানের ব্যাপারে জেমনি কঠোর তেমনি পুরস্কারের বেলায় আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু রসুলের দায়িত্ব হেদায়তের বাণী পৌঁছে দেওয়া ছাড়া কিছুই নয় আর তোমরা যা কিছু প্রকাশ করো যা কিছু গোপন রাখো আল্লাহতালা তা সবই জানেন হে রসুল তুমি বলো পাক এবং নাপাক জিনিস কখনো সমান হতে পারে না নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমৎকৃত করুক না কেন অতএব হে জ্ঞানবান মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে monggo fur ali kon dinsa Bye. এ ইমানদার লোকেরা আল্লাহর নবীর কাছে এমন সব বিষয়ে নিয়ে প্রশ্ন করো না যার জবাব প্রকাশ করা হলে তাতে তোমাদেরই কষ্ট হবে অবশ্য কোরআন নাজির হবার মুহূর্তে যদি তোমরা সে প্রশ্ন করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে এ বিধান জারির আগে যা কিছু হয়ে গেছে তা আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কেননা আল্লাহ তালা পরম ক্ষমাশীল ও ধৈর্যশীল তোমাদের আগেও কিছু সম্প্রদায় তাদের নবীকে এ ধরনের প্রশ্ন করত কিন্তু এর পরক্ষণেই তারাতা তা অমান্য করতে শুরু করল দেবতার উদ্দেশ্যে প্রেরিত কান ছাঁচড়া বহিরা দেবতার নামে উৎসর্গীকৃত দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসীলা ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া দশ বাচ্চা প্রসবকারী উশ্রি হাম এর কোনোটাই কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে দেননি বরং কাফেররাই এসব কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে আর এদের অধিকাংশ লোক তো সত্য মিথ্যার তফাৎটুকু উপলব্ধি করে না যখন এদের বলা হয় আল্লাহ তারা যা কিছু নাজিল করেছেন তোমরা সেদিকে এসো এসো তার রসুলের দিকে তখন তারা বলে আমরা আমাদের দাদাদের যে বিধানের ওপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট যদিও তাদের বাপদাদারা সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানত না এবং তারা হৃদায়ত প্রাপ্তও ছিল না ইমান লোকেরা তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের ওপর অন্য কোনো ব্যক্তি যদি গোমরা হয়ে গিয়ে থাকে তাহলে সে পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের উপর চলতে থাকবে তোমাদের সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে অতঃপর আল্লাহ তালা তোমাদের সেদিন বলে দেবেন তোমরা কে কি করেছিলে হে ইমানদার ব্যক্তিরা তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপনীত হয় ওসিয়ত করার এ মুহূর্তে তোমরা তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায় পরায়ণ মানুষকে সাক্ষী বানিয়ে রাখতে। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের উপর মৃত্যুর বিপদ এসে পড়ে তখন বাইরের লোকদের মধ্যে থেকে দুজন ব্যক্তিকে সাক্ষী বানিয়ে নেবে পরে যদি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ দেখা দেয় তাহলে সাক্ষী দুজনকে নামাজের পর আটকে রাখবে অতঃ তারা আল্লাহর নামে কসম করে বলবে আমরা কোন স্বার্থের খাতিরে এ সাক্ষ্য বিক্রি করব না এর কোনো পক্ষ আমাদের ঘনিষ্ঠ আত্মীয় হলেও নয় আমরা আল্লাহর জন্য এ সাক্ষ্য গোপন করব না আমরা যদি তেমন কিছু করি তাহলে আমরা গুনাগারদের তলে সামিল হয়ে যাব পরে যদি একথা প্রকাশ পায় এ বাইরে দুজন সাক্ষী অপরাধী লিপ্ত ছিল তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্যে থেকে দুজন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে তারা এসে আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্যভিত্তিক হবে আমরা সাক্ষের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি আমরা যদি তেমনটি করি তাহলে আমরা জালেমদের জলভুক্ত হয়ে পড়ব এ পদ্ধতিতে মানুষদের ঠিক মতো সাক্ষ্যদানের দানের অধিকতর সম্ভাবনা আছে অথবা তারা অন্তত পক্ষে এ ভয় করবে যে তাদের কসম করার পর আবার অন্য কোনো কসম দ্বারা তা বাতিল করে দেয়া হবে তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং রসুলের কথা শুনো আল্লাহ তালা কখনো পাপী লোকদের সৎপথে পরিচালিত করেন না যেদিন আল্লাহ তালা সকল রসুলকে একত্রিত করে জিজ্ঞাসা করবেন তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কীভাবে সাড়া দেওয়া হয়েছিল तर कितियों अदृश्य विषय तुम्हें परिज्ञात जन अल्ला तला हे मरियम पुत्र ईसा से कथा स्मरण कर तुम दान जो पवित्र आत्मा दिए तुम सहां तुम मानसाय तेमी बोलते परिणत बस जो तुम्हें कितब ज्ञान विज्ञान तारत और इंजिल दान कर सदृश आकृति बनाते अतपर ताते फू दीते और आदेश क्रमे पाखी हुकुमे तुम जन्मान्ध और कृष्ठ रोगी तुम मृतदेहरते जब तुम तरह नबर निदर्शन तक तरफ मध्य तुम्हें अस्वीकार करदर्शनगुल जादू छ तक तुम्हारे अनिष्ट साधन थे बनी इसराइल निवृत्त रेखे যখন আমি হাওয়ারিদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ইমান আনো তারা বলল হে মালিক আমরা তোমার উপর ইমান আনলাম তুমি কথা সাক্ষ্য থেকে যে আমরা তোমার অনুগত ছিলাম অতপর যখন এই হাওয়ারিদের দল বলল হে মারিয়াম পুত্র ঈশা তোমার মালিক কি আসমান থেকে খাবার সজ্জিতে একটি টেবিল আমাদের জন্য পাঠাতে পারেন না ঈশা জবাব দিল সত্যি যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে কোনো অহেতুক দাবি পেশ করার ব্যাপারে তোমরা আল্লাতালাকে ভয় করো আমরা শুধু এটুকুই চাই যে আল্লাহর পাঠানো সেই টেবিল থেকে কিছু খাবার খেতে এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে তাছাড়া এতে করে আমরা এও জানতে পারব তুমি আমাদের কাছে সঠিক কথা বলেছ আমরা নিজেরাই সত্যের পক্ষে সাক্ষী হয়ে থাকতে চাই মারিয়াম পুত্র ঈশা আল্লাহ দরবারে বলল হি আল্লাহ হি আমাদের মালিক তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও এ হবে আমাদের জন্য আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব সর্বোপরি এটা হবে তোমার কুদরতের নিদর্শন তুমি আমাদের রিজিক দাও কেননা তুমি হচ্ছ উত্তম রিজিক দাতা إلا ما a uh. قال الله هذا يوم ينفع الصادقين صلقهم لهم جنات تجري من تحت ذلك हाँ तुम्हारे अचिड़े पबी तुम्हारे क्यों क्षमता अस्वीकार करती सृष्टि को देवना जो अल्लाह तला मारियम पुत्र ईसा तुम्हें कि कमार लोक एक तुम्हारा आल्ला के बदार मा के इलाह बनिए नाओ एक उत्तरे हे आल्ला সমগ্র পবিত্রতা তোমার জন্য এমন কোন কথা আমার পক্ষে শোভা পেত না যে কথা বলার আমার কোনো অধিকারই ছিল না যদি আমি তাদের এমন কোন কথা বলতাম তাহলে তুমি তো অবশ্যই তা জানতে নিশ্চয়ই তুমি তা জানো আমার মনে যা কিছু আছে কিন্তু আমি তো জানি না তোমার মনে কি আছে যাবতীয় গোপন বিষয় অবশ্যই তুমি সম্য জ্ঞাত আছো তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছ আমি তো তাদের তাছাড়া অন্য কিছুই বলিনি আর সে কথা ছিল तुमरा शुद्ध आल्ला इबादत कर जिन्हें मालिक तुम्हारे मालिक तरफ मध्य छतदिन तो कार्यकलापे सीमाम कम तक तुम्हें एकक निगाह क्रियाकर्मेर तुम्हें एकक खबरदार आज तरफ अपराधे तुम तस्ति दाओ दीते कारण तुमार ही बानदा और तुम जदि तक क्षमा दाओ তাও তোমার মূর্জি তুমি হচ্ছে বিপুল ক্ষমতাশালী প্রজ্ঞাময় আল্লাহ বলবেন হ্যাঁ এ হচ্ছে সেদিন যেদিন সত্যশ্রয়ী ব্যক্তিরা তাদের সততার জন্য প্রচুর কল্যাণ লাভ করবে আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত থাকবে সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহতালা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহার উপর সন্তুষ্ট থাকবে বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য काशमाला और जमीन एर मध्यवर्ती समग्र सृष्टि लोकर बदशाहित आल्लर जन्ई और सबकिछर शक्तिमान